যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন শুনছেন আল্লাহ আপনাদের খায়ের দেখ এবং আমরা যা বলছি আপনারা যা শুনছেন তার উপর আমল ফিক দেখ আল্লাহ ইসলামী অর্থনীতির সাথে সম্পৃক্ত বিষয়ঋণ এবং তারপর স্ত্রী ঋণ বা দেন মোহর এই নিয়ে আলোচনা এক পর্যায়ে আমরা আজকে আলোচনা করব বাকি আলোচনা সেটা হচ্ছে যে স্ত্রীকে মোহর দিতে হবে স্ত্রীকে ফাঁকি দেওয়ার নিয়ত মনে রাখা চলবে না এবং এই মোহরের কতটা গুরুত্ব সেই গুরুত্ব সম্পর্কে আমি কোরআন থেকে আলোচনা করছিলাম আরো কিছু অবশিষ্ট আলোচনা আপনাদের সামনে করবো মহান আল্লাহ বলছেন ইয়া আমানু ইজা যা মোমিনা তু মোহা জিরাতিন আল্লা আলামু বেইমান হেন মক্কা থেকে মহিলারা মুসলমান হয়ে মদিনায় চলে যেতেন যখন মক্কা থেকে মহিলারা চলে যেতেন তখন সেই মহিলাদের স্বামী কাফের অবস্থায় মক্কাতে থাকত আর যখন বিচ্ছিন্ন হয়ে যেত একজন মুসলমান একজন কাফের হয়ে যায় তাদের স্বামী স্ত্রী থাকে থাকে না এখন সেই মহিলারা ফিরে যেতে না চাইলে আল্লাহ আল্লাহতালা বিধান দিয়েছিলেন যে তোমরা তাদেরকে বিবাহ করতে পারো হে মুসলমানরা তোমরা ওই শ্রেণীর মহিলাদেরকে বিবাহ করতে পারো কিন্তু আল্লাহ বলছেন কোন সমস্যা নেই মোহর প্রদান কর বোঝা গেল যেকোনো ভাবে আল্লাহ যেখানে বিবাহের কথা বলেছেন মহিলাকে মোহর প্রদান করতে নির্দেশ দিয়েছেন বলাই বাহুল্য বিবাহের সময় স্ত্রীকে মোহর প্রদান করা হচ্ছে তা না করে তার নিকট থেকে পন বা যৌতুক নেওয়া হারাম হারামের বিপরীত কি হতে পারে আল্লাহ যেটা করতে দিচ্ছেন। আল্লাহ নাও এটা তো উল্টে দেওয়া হল আল্লাহর বিধানকে উল্টে দিয়ে এক শ্রেণীর যুবক এক শ্রেণীর বর অথবা বরের বাবা অনেক সময় বর চায় না নিতে বরের বাবা চায় মা চায় বর সে সময় বলে কি করব আব্বা বলছে মাশাল্লাহ আব্বার কথা কত শোনে যে সময়ে সময় আব্বার বিরোধী হতে পারছে না আবার বাবাকে বলতে যান কি করব ছেলে মানছে না সব বন্ধু বান্ধবরা নিয়েছে অনেকে সব টিভি ফ্রিজ আলমারি কি কী সব পেয়েছে এখন যুগ তো যুগের হাওয়া সবাই নিচ্ছে আমরাও নিচ্ছি তাই না কাউকে বলতে যান সে বলছে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি তাতে এত এত লাখ টাকা দিয়েছি ফ্রিজ দিয়েছে আলমারি দিয়েছি তো আমার ছেলের বিয়ে দিয়েছি তো দেবো তো নেবো কেন ঠিক না কথা বলে তার মানে আমার বিয় আমার কাছ থেকে নিয়েছে তখন আমিও ছেলের বিয়ে দেব সেখানে যে বিয়ায় হবে আমি তার কাছ থেকে নেব আচ্ছা বলুন তো যদি আপনার বাড়িতে ডাকাতি পড়ে যে ডাকাতে আপনার মাল লুট করে নিয়ে যায় তাহলে কি আপনার জন্য যায় যে আপনি পাশের বাড়িতে কিংবা অন্য গ্রামে গিয়ে এক বাড়িতে গিয়ে ডাকাতি করে নিয়ে আসবেন যদি বলেন যে আমি বদলা নেবো তো যে ডাকাতি করে নিয়ে গেছে তার বাড়ি ডাকাতি করে নিয়ে আসুন যে নিয়ে গেছে তার বাড়ি থেকে ডাকাতি করে নিয়ে আসুন এখন আপনার বাড়ি থেকে একজন ডাকাতি করে নিয়ে গেল এখন আপনি আমার বাড়ি থেকে ডাকাতি করে নিয়ে যাবেন আমি তো ছাড়ব না কিসের প্রতিশোধ একজন দোষ করল আর একজনের এটা কি করে হয় বিভিন্ন তারা এই হারাম খেয়ে থাকে বরের বাবা বাঘের থাবা হয়ে তখন যেখানে সেখানে নোচ যত পারে নোচ মারে আর যদি বাকি থাকে কিংবা দিতে না পারে বউ যখন ঘরে আসে তখন বউকে নিয়ে নানা গঞ্জনা ভৎসনা উঠতে বসতে বেচারি চোখের পানি ফেলে লুকে লুকিয়ে বাথরুমে গিয়ে কান্না করে একদিকে ঘুরে শাড়িতে নিজের চোখ মুছে গঞ্জনায় ফকিরের বেটি এসেছে কিছু আনতে পারেনি যখনই পাড়ার মেয়েরা আবার পাড়ার তো শাকচুন্নি আছে শাকচুন্নিরা এসে নানা কথা বলে তোমার বাড়িতে এই নেই আর বলো না বাবু ছেলের বিয়ে দিয়েছি ছেলের বিয়ে বউ তো কিছুই আনেনি। খালি হাতে সংসার করতে চলে এসেছে বউয়ের দোষ হয়ে গেল তুমি কিনবে না বউকে আনতে হবে যেহেতু পরিবেশে সবাই সবারই আনছে আমার বউ কেন আনবে না এইভাবে পণ প্রথার হাহাকার ঘরে ঘরে সংসারে সংসারে মেয়েদের ওপরে বধুদের ওপরে অত্যাচার হচ্ছে বধু নির্যাতন হচ্ছে আত্মহত্যা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে মেরে গলা দড়িয়ে দিয়ে টাঙিয়ে দেওয়া হচ্ছে চলছে বধূ নির্যাতন কিন্তু না আল্লাহর বিধানে তা না আল্লাহর বিধানে হচ্ছে দাও দিয়ে তাকে নিয়ে এসো যৌতুক নেওয়া হারাম হারাম হারামের টাকা হারাম ফুলসজ্জা হওয়ার পূর্বে তা সম্পূর্ণরূপে অথবা আংশিক রূপে আদায় দেওয়া জরুরি একান্ত দেওয়ার মতো কিছু না থাকার মিসকিন যদি তুমি হও মিসকিন দিতে পারো না বিয়ে করবে অথচ বউকে কিছু দিতে পারবে না যদি মিসকিন হও ভিক্ষা করো না আমি তো বড় লোক কিন্তু আমি দেবো না তাহলে তুমি মিসকিন নও তুমি সিকিন সৌদি আরবে বলেন তা মিসকিন ওলা সিক বলেন কাকে বলে মিসকিন মানে তো নিশ্চয় গরিব আর সিকিম মানে চাকু মিসকিন না সিকেনা কিন্তু নিতে পারবে সুতরাং এমন যদি আপনি হন তাহলে বুঝতেই পাচ্ছেন একান্ত দেওয়ার মতো কিছু না থাকার মিসকিন যদি আপনি হন তাহলে দেন দেন করেন। তবে তা আদায় করার নিয়ত রাখতে হবে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেওয়া যথেষ্ট নয় খবরদার এরকম হিন কাজ করবেন না আপনি পুরুষ নিয়ত রাখবেন বিবাহের সময় প্রথমে আমি বলে দিচ্ছি যাদের এখন বিবাহ হয়নি তারা চেষ্টা করবেন কারো মাধ্যমে অথবা নিজে সরাসরি শ্বশুরের সঙ্গে চুক্তি করবেন যে আমি নগদ মোহর দেবো তাতে আপনার যদি বেশি না পারেন এক হাজার টাকাই হলো এক টাকা নগদ দিতে পারবেন এক হাজার টাকাই মোহর কিন্তু মুশকিল হলো শ্বশুরকে নিয়ে শ্বশুর বলবে না বাবা তুমি না দিতে পারলে সমস্যা নাই কারণ শ্বশুরের একটা মুশকিল আছে কি তাদের ভিতরে একটা খটকা আছে যে দশ হাজার টাকা নগদ দিয়ে দেবে তারপর পরে যদি কোনো গোলমাল হয় তাহলে তো জামাইটাকে বেধে রাখা যাবে না জামাই হয়তো মেয়েটাকে তালাক দিয়ে দেবে মুশকিল হয়ে যাবে আর যদি এক লাখ টাকা বাঁধা হয় তাহলে জামাই সহজে তালাক দিতে পারবে না কেন কারণ আমরা কোটে গিয়ে চাপ দিতে পারব যে আমাদের মোহর বাকি আছে এক লাখ টাকা তখন বাধ্য হয়ে আমার মেয়েকে নিয়ে সংসার করবে চালাকি সব জায়গাতেই তাই না এদের এরাও চালাক ওরাও চালাক কিন্তু না যারা মুমিন হবে তারা আল্লাহর বিধানকে মানার জন্য শ্বশুরের সঙ্গে চুক্তি করবে আমি এত টাকা দেবো নগদ দেবো এই অলঙ্কারটাই আমার মোহর বাকি বলে কিছু নেই ঠিক করে তারপরে কাজী মোল্লা যারাই আছে বিয়ে পড়াতে আসবে তারা যতই ঝামেলা করুক বলবেন না আর শ্বশুর তখন বলবে যে না আমাদের চুক্তি হয়ে আছে এতই মোহর বাসনগর বেশি মোহর বাঁধবেন না সঙ্গে সঙ্গে আদায় হয়ে যাবে এই জরুরি নয় যে আপনি অনেক দিতে হবে ওই স্ত্রীকে তা না অল্প দিলেও আপনার মোহর হয়ে যাবে সে কথা বলছে আলী রাজি আল্লাহ তালাহ আনহর সাথে কার বিয়ে হয়েছিল ফাতেমা রাজি আল্লাহ তালাহ আনহার বাসরের পূর্বে তিনি মহানবী সাল্লাহসাল্লামের কাছে অনুমতি চাইলেন যে বিয়ে তো হয়ে গেল এবারে আমাদের সংসার শুরু হোক কিন্তু রসুল্লাহ বললেন আতিহাস ওকে কিছু দাও আগে দাও তারপর সংসার শুরু হবে ভারী মুশকিল দেবো কি আলী রাজা আল্লাহনু বললেন দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই ইয়া রসুল আল্লাহ আমি তো ইমান এনে আপনার সঙ্গে হিজরত করে আমি মদিনায় চলে এসেছি আমার দেওয়ার মতো তো কিছু নেই আপনি জানেন আমি কি দেবো ওকে রসুল্লাহ সাল্লাহ্লাম বললেন আলী তাতে লাগলে পড়া তলোয়ার ভেঙে যায় সেই লৌহ বর্মটা কোথায় তুমি সেইটাই ফাতেমাকে দাও ফাতেমা লৌহ বর্ম কি করবি বিক্রি করে তো কিছু হতে পারে তাই না সেই লৌহ বর্মটা আলী রাজা দিলেন সেইটা গ্রহণ করে তারা করলেন সংসার করতে শুরু করলেন শরীয়তের বিধান কিছু নাও নয় দাও কিছু নাও নয় দাও কোন কোন জায়গায় বিয়ে পড়ানো হয় না বি আটকে যায় বিয় বলেছিলেন যে এত টাকা বাকি থাকলো বিয়ের দিনে দিয়ে দেন ভাই কোনো আপনি জোগাড় করতে পারেনি। পরে দিয়ে দেবো না তালে বিয়ে হবে না এ অট বিয়ে হবে না এরকম হয় না হয় না আল্লাহ আত কত বড় নিষ্ঠুরতা পারিনি জোগাড় করতে বহু চেষ্টা করেছি বহু ঋণ করার চেষ্টা করেছি কেউ ঋণ দেয়নি আমি পরে দিয়ে দেবো এই বিবাহ এই মজলিস এই খরচ এই এত কিছু আপনি বরবাদ করবেন না বিয়ের গরজটা সে তার তো খরচ না এ তো এর ধ্বংস এর নষ্ট হবে সে তখন বলে ভাই উঠে চল এই ছেলে উঠে চল বিয়ে হবে না কোন রকমের মায়া মমতা প্রদর্শন করা হয় না নিষ্ঠুর সমাজে লানতা আসবে না তার কি আসবে একটা মেয়ের মনকে তুমি এইভাবে দুঃখিত করছো মেয়ের বাবাকে তুমি এইভাবে উপেক্ষিত করছ একজনকে এইভাবে তুমি অত্যাচারিত করছো তুমি তোমার সুযোগ নিয়ে তুমি বরের বাবা হয়েছ তাই একদম বাগের থাবা হয়ে যাবে আর সবাইকে শিকার বানাবে ইচ্ছা তাকে উঠাবে বসাবে ইচ্ছামতো মতো তোমাকে পয়সা দেবে এ অধিকার তুমি থেকে পেলে ভয় নেই হিসাব দিতে হবে ভয় নেই কাল আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ভয় নেই অত্যাচারের সাজাকি কী মুশকিল হল সমাজে এই রকমই কিন্তু আমরা জানি না যে কোনো মহিলাকে তার সঙ্গে সংসার করার আগে কিছু দিতে হয় এবং তার কাছ থেকে বা তার বাবার কাছ থেকে কিছু নিতে হয় না এক সাহাবি এক মহিলাকে বিবাহ করতে চাইলেন মহানবী সাল্লাহ সাল্লাম বললেন ওকে মোহর দেওয়ার মতো তোমার কি আছে যে বিয়ে করবে মোহর দেওয়া জরুরি বেশি দেওয়া জরুরি না একটু ধৈর্য ধরে বুঝুন বললেন তুমি ওকে বিয়ে করতে চাচ্ছ কিন্তু ওকে মোহর দেওয়ার মতো তোমার কি আছে জানতেন যে সাহাবিও নিশ্চয় সাহাবি বললেন কিছু নেই ইয়ারাসুল আল্লাহ আমার কি দেওয়ার মতো কিছুই নেই তিনি বললেন বাড়িতে গিয়ে দেখো কিছু পাও কিনা যাও বাড়িতে ফিরে যাও দেখো বাড়িতে কিছু আছে কিনা তোমার বাড়ি যেটা কিছু আছে কিনা দেওয়ার মতো দেখ সাহাবি বাড়ি থেকে ফিরে এসে বললেন ইয়ারসুল আল্লাহ বাড়িতে আমি এমন কিছু পেলাম না যে জিনিসটা দিয়ে আমি এই মহিলাকে মোহর দিয়ে বিয়ে করব রসুল্লা সাল্লা আবার বললেন যাও ফিরে ইল তামিজ ওয়ালাউ খা মিন হাদিদ যাও খুঁজে দেখো যদিও লোহার একটা আংটিও হয় তবু সেটা খুঁজে নিয়ে এসে একে দাও নি বিয়ে করো দিতে হবে লোহার আংটি হলেও দিতে হবে কিছু দেওয়ার বিনিময়ে বিবাহ করো নেওয়ার বিনিময়ে নয় এ হচ্ছে বিধান কিন্তু নিঃস্ব সাহাবি আবার বাড়িতে ফিরে গেলেন তিনি চাচ্ছেন বিয়ে করব সংসার করব কিন্তু কিছু খুঁজে পেলেন না একটু বিরতির পর আবার বাকি ঘটনা আপনাদের সামনে পরিবেশন করবো আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য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 पुन सम्प्रचार सकाल साढ़े दस टेस्ट लेखक कल्याण दान कर पथे रही इस मध्य परिपूर्ण रूप प्रवेश करो छा प्रथम नमजे आदेश दाओ समाधान एक कथार मध्य अपन उत्थान इसलमी प्रशिक्षण परवर्ती अनुष्ठान पिसाए প্রিয় দর্শক মন্ডলী বিরতির পর আবার আপনাদের সামনে এসে সাহাবীর বাকি কেসাটা আপনাদের কাছে বলি সাহাবি রাজি আল্লাহ তালহ আবার বাড়িতে ফিরে গেলেন যদি কিছু পায় তাই দিয়ে যদি লোহার আংটিটাও পাই তাই দিয়ে মহিলাকে বিবাহ করি কিন্তু না কিছুই পাওয়া গেল না রাসুল আল্লাহ তবে আমার পরের এই লুঙ্গিটা আছে আমি আমার এই লুঙ্গিটার মালিক আমি আর কিছুর মালিক নই রাসুল উল্লাহাম বললেন ও তোমার লুঙ্গিটা নিয়ে কি করবে তুমি যে লুঙ্গিটা পরে আছো ও লুঙ্গিটা নিয়ে ও কি করবে আর ও যদি পরে তা তোমার দেহে কিছু থাকবে না আর তুমি পড়লে ওর দেহে কিছু থাকবে না তার লাভটা কি হলো দেওয়া তো হলো না কিছুই দীর্ঘক্ষণ বসে থাকার পর যখন দেওয়া হবে না বিয়ে হবে না বসে আছেন নিরবতা মহানবী সাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন এই শোনো শোনো শোনো তোমার কি কোরআন মুখস্ত আছে তোমার কি কোরআন মুখস্ত আছে সাহাবি বলেন জি জি আমার কোরআন মুখস্ত আছে অমুক অমুক শোনা আমার মুখস্ত আছে রসুল্লা বললেন তাহলে কোরআন শিখিয়ে দাও এই শিক্ষাদানই মোহর হলো তবুও মোহর দিতে হবে এ হাদিস বুখারি মুসলিমে আছে সুতরাং বুঝতেই পাচ্ছেন যে মোহর না দিয়ে কোন উপায় নেই কোরআন শিখিয়ে দিতে হলেও স্ত্রীকে আপনি বিনামূল্যে নিয়ে আসবেন এটা হতে পারে না অবশ্য এটা মূল্য না এটা কি সাম্মানিক এটা স্ত্রীর জন্য স্বামীর পক্ষ থেকে সাম্মানিক বোঝা যাবে যে হ্যাঁ স্ত্রীর দাম কত তোমার কাছে যদি কিছু না থাকে কিছু না কিছু দিতেই হবে উক্ত হাদিস থেকে বোঝা যায় যে মোহর প্রদান করা অপরিহার্য কর্তব্য পরিহার করা যাবে না সাধ্যানুযায়ী তা দিতেই হবে যা দিতে পারেন তাই দিতে হবে আর দিতে হবে নিজের মালিকানা বা উপার্জিত কোন অর্থ কোন জিনিস মেয়ের বাবার কাছ থেকে চাপ দিয়ে নিয়ে তারই কিছু অংশ দিলে হবে না এখান থেকে নিয়ে এখানে নাক দেখাও। না না না। এটা না এটা তোমার এটা হলো না মোহর স্বরূপ দিয়ে তাকে বউ করে আনা বড় লজ্জার কথা বড় লজ্জার কথা যে শ্বশুরের কাছ থেকে নিয়ে সেটাই আবার মোহর করে দিয়ে তা বউ করে আনবে বড় লজ্জার কথা মহান আল্লাহ धानोधिता रसुलर जे सकल शर्त दाम्पत्य तुम्हारे पालन जरूरी तन्मदे सब चाहते गुरुत्वपूर्ण शर्त जार द्वारा तुम्हरा लज्जास्थान गोपन के हाल देखें স্ত্রীর এবং আপনার লিবাস আর আপনি তার লিবাস এক অপরের লিবাস সেখানে লিবাসের কারবার নাই এই যে একটা অধিকার আদায় হলো তার সমস্ত দেহের মালিক হয়ে গেলেন আপনি আর সেও আপনার দেহের মালিক হয়ে গেল এক অপরের সঙ্গে দাম্পত্যে আপনারা অনুভব করবেন তার জন্য আপনাকে যে শর্ত দেওয়া হয়েছে সে শর্ত পালন করতে হবে যখন তোমরা তাদেরকে তার মোহর প্রদান করবে জরুরি নয় অনেক কিছু দিতে হবে সামান্য কিছু হলেও দিতে হবে এবং নিজের দিতে হবে নিজের ধন থেকে দিতে হবে নয় শ্বশুরের নিয়ে তাকেই দাও তার মাল তাকেই ঘুরিয়ে দাও যার শিল তারই নোড়া তারই ভাঙো দাতের গোড়া তা না তার দাঁতের গোড়া ভাঙবে কেন তুমি তার কাছ থেকে নিয়ে তাকে পথে বসিয়ে তবে তাকে দেবে এখন দেওয়া হলো সুতরাং বুঝতেই পারছেন গুরুত্ব কিছুর বিনিময়ে বিবাহ পূর্ব যুগেও প্রচলিত ছিল শুধু আমাদের ইসলামই না ইসলাম আসার পূর্বেও আপনার মুসা নবী আলহ ইসলামের যুগেও মোহরের প্রথা প্রচলিত ছিল তাই না শুনুন ঘটনা মুসা আলহি ইসলাম ওই যে একজনকে একচর মারলে না মারা গেল তাই না যে তারপরে ভয় খেলেন লোকে বললো যে আপনি এখান থেকে চলে যান পালি যান না হয় ফেরাও তো আপনাকে শেষ করে দেবে তো বেচারি ভয়ে পালিয়ে গেলেন দিয়ে মাদিয়ান শহরে সেখানে গিয়ে এক জায়গায় গাছের নিচে ছায়া অবস্থান করছিলেন এমন সময় দেখলেন সব ছাগলের রাখালরা ছাগল নিজে নিজে ছাগল ভেড়া নিয়ে এসে পানি পান করাচ্ছে একটা কুঁয়া আছে সেই কুয়া থেকে পানি তুলে তুলে পানি পান করাচ্ছে তো দুটো মেয়ে তারা এক পাশে দাঁড়িয়ে যাচ্ছে লজ্জার সাথে যেমন মেয়েদের করা উচিত এ নয় যে পুরুষদের সাথে গিয়ে এই আমাদের কাগে দাও না যেমন মেয়ে তেমনি লজ্জাশীলা তেমনি সবকিছুই আদব দেখেই বুঝতে পাচ্ছেন যে কোন ভালো ঘরের মেয়ে বাধ্য হয়ে ছাগল চড়াতে এসেছে দিয়ে বলে কি ব্যাপার তোমাদের মোসাল্লাহাম কি ব্যাপার তোমাদের বললেন যে আমার আব্বা বৃদ্ধ শাইখুন কাবির ছাগল চড়াতে পারেন না এইভাবে আমাদেরকে ছাগল নিয়ে আসতে হয় দিয়ে মোসা আলাহিসাল্লাম তাদেরকে বললেন ঠিক আছে আমি দিচ্ছি তার পানি তুলে ছাগলদেরকে পানি পান করে দিলেন সঙ্গে সঙ্গে মেয়ে দুইটি বাড়িতে ফিরে গিয়ে আব্বাকে বললেন আব্বা আজ এই ব্যাপার শক্তি সামর্থ্য লোক এভাবে এসেছে আব্বা লোকটাকে ডাকলেন মহিলা দুটো আবার এসে আবার নিয়ে গেল আব্বাকে বললেন আব্বা যদি মজুর রেখে নেন তাহলে খুব ভালো হয় মজুর রাখবেন দুটো শর্ত থাকা ভালো শক্তিশালী আর হবে আমান উদ্দার আবার কি চাই মহিলা দুটি শক্তিশালী দেখেছিল কিন্তু আমান তা কি করে বুঝলো কি করে আমান বুঝলো কী করে বুঝলো মহিলা তার সঙ্গে যতক্ষণ ছিল মোসা আলাইসালাম তাদের সাথে যে আচরণ করেছেন তাদের দিকে যেমন একজন যুবক যুবতী সামনাসামনি হলে তাকাতাকি করে বেশি হ্যাঁ কিন্তু না এটাও আমানত তাই না আপনার সামনে একটা মেয়ে এসেছে আপনি তাকে তাকি তাকি দেখবেন দেখা হালাল নয় আপনি দেখবেন আর চুরি করে দেখবেন এটা আমার খেয়ানত তাই না তো এই আমানত দ্বারি বুঝেছিলেন আব্বা বুঝতে পারলেন যে এই রকম যদি মজুর আমার জামাই হয় তাহলে উপযুক্ত জামাই হবে তারপরে মোসা আলাই বললেন আলা বাবা আমি চাচ্ছি আমার দুটো মেয়ে আছে দুটোর মধ্যে তুমি একটা পছন্দ করো একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো কিন্তু শর্ত আছে মোহর কি দেবে বলো মোহর কি বললেন আট বছর আমার বকরি চড়াবে আট বছর আমার মজুরি করবে দেখছেন এই জন্য মোসা থেকে বড় মোহর দেখছেন যদি দশ বছর করো তাহলে তোমার তরফ থেকে হবে কিন্তু আট বছর পূর্বরুরি আমি আমার মেয়ের বিয়ে দেবো এই শর্তে আট বছর আমার মজুরি করবে মোহর দিতে হবে এ হলো মজুরির মোহর একজন সৎ পুরুষ বলা হয়েছে নবীর নাম ছিল সোহেব কিন্তু সঠিক কিনা। একজন নেক লোক তার মেয়ে দুই কন্যা তো তিনি বিবাহ দিচ্ছেন কিসের বিনিময়ে বিনা না আমি আমার মেয়ে দেবো বিনা পয়সা দেবো তোমার কাছে কোনো পয়সা নেই তুমি খালি হাতে আছো আমার মজুরি করো আমার মেয়েকে বিয়ে করো মোহর দেওয়ার এত বড় গুরুত্ব প্রিয় দর্শক মন্ডলী মোহর দেওয়ার গুরুত্ব আরোপ করে আবার আপনাদের সামনে আগামী বৈঠকে আগামী প্রোগ্রাম ইনশাল্লা আরো অনেক কথা আছে বলবো এখন সামান্য সময় আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আসসালামাইকুম আসসালাম হোসেন আপনি বললেন যে বিয়ে হয়ে গেল আর তারপর থেকে মোহর শোধ করা শুরু হয়ে গেল দেনমোহর ঋণ ছিল যে আমি আট বছর বকরি চড়াবো এবার বিবাহ হয়ে গেল আর সেই সঙ্গে তিনি ছাগল বাতার মজুরি করতে লাগলেন তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে বাবা মাকে যদি না বলে যদি বিবাহ করে সেই বিবাহটা বাতিল কিন্তু সেই মহিলাটা বুঝতে পারলো পরক্ষণে যে আমার বিবাহটা বাতিল বলে গণ্য হয়েছে সেই মহিলাটা আবার প্রত্যবর্তন করছে যে বাবা আমার বিবাহটা বাতিল হয়েছে অবশ্য আমাকে করে আমি বিয়ে চাই তো বাবার অনুমতি ছাড়া শরীফের হাদিস যে মহিলা নিজে নিজে বিয়ে করবে অভিভাবকের অনুমতি ছাড়া সেই বিবাহ বাতিল বাতিল বাতিল এখন সে বিয়ে করে চলে এসেছে ঘরে তাকে নিচ্ছে না এখন মহিলা যদি তোবা করতে চায় তাহলে প্রথমত ওই ছেলের সঙ্গ তাকে ছাড়তে হবে ওই ছেলের সঙ্গ তাকে ছাড়তে হবে আর আগে যতটা করলো ব্যবিচার হয়েছে এরপর যদি মেয়ে তোবা করতে চায় তাহলে বাবাকে বোঝাবে বাবা যদি রাজি হয় এবং নতুন করে যেভাবে বিয়ে দিতে হয় বিয়ে দেবে এটা একটা পথ মেয়ের পেটে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু বিবাহ হবে না বাচ্চা আছে কিনা দেখতে হবে নানা ঝামেলা আছে এখন এক এক পরিবেশে পরিস্থিতিতে এক এক ব্যক্তির পেছনে এক এক রকমের সমস্যা হতে পারে সেটা স্থানীয়ভাবে সেটা দেখতে হবে এই আমভাবে সেটা বলা যাবে না হয়তো এক এক মহিলার এক এক পুরুষের এক এক রকমের সমস্যা থাকতে পারে যদি পেটে বাচ্চা ফাচ্চা না থাকে তাহলে যেভাবে বিয়ে হয় কাজী সাহেব বিয়ে পড়িয়ে দেবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন মাসলাহ নবীন মোহাম্মদ আল্লাহ আলি ওসহবি আজমাইন আসসালামু আলাইকুম বরহম বকুহ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 उंड नम्बर